স্থিতি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহদ্দিন পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে অন্তর থেকে অভিনন্দন এবং মবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ইলম কখন উপকার বয়ে আনবে আমরা ইলম অর্জনের গুরুত্ব যদি উপলব্ধি করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা জেনে থাকব একজন মুসলিম হিসাবে আমার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি সেটা হল কোরআন এবং সুনার আলোকে অহির ইলম তথা ইসলামের নলেজ সঠিকভাবে একজন মুসলিম হিসাবে অর্জন করা এই অর্জনের জন্য যেই পদ্ধতিগুলো আছে সঠিক পদ্ধতিগুলো যথা হতে যথাযথভাবে পাঠ শ্রবণ এবং প্রশ্নকরণ এই পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করে যদি আমি কোরআন হাদিদ শিখি সব সময় আমার সেই শেখা আমার জন্য উপকার বই আনবে না আমরা অনেক মনে করি ইলম থাকলেই বোধহয় আমি রক্ষা পেয়ে যাব সন্দেহ নেই ইল ছাড়া রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু ইলম হলেই যে রক্ষা হয়ে যাবে ব্যাপারটি তেমন নয় অনেক মুসলিম ভাই বোনেরা আছেন যারা যথেষ্ট পরিমাণ কোরআন এবং সুনার ইল রাখেন কিন্তু আল্লাহ মাফ করুন তাদের নাজাদ বা মুক্তি হবে না কেন তাদের এলম তাদের উপকার বয়ে আনেনি কেন সে সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইল আমাদের উপকার বয়ে আনবে কয়েকটি শর্ত সাপেক্ষে ইলমের কয়েকটি হক বা অধিকার কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি শর্ত যদি আমরা পূরণ করি ইনশা আল্লাহ আমরা সেই এলমের উপকারিতা শতভাগ লাভ করব। আর যদি সেই শর্তগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে উপকারিতার বিপরীতে উল্টো বরং সে এলম আমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে সম্মানিত দিনই ভাই বোনেরা ইলম অর্জনের যে সকল শর্ত রয়েছে তার ভিতরে প্রধান এবং প্রথম শর্ত হলো এখলাস থাকা নিষ্ঠা থাকা আমার ইচ্ছা নিয়ত তথা ইন্টেনশনের বিশুদ্ধতা থাকা আমি যথাযথভাবে এলিম শিখবো এলিম কোথেকে শিখবো সেটি জেনে বুঝে আমি এলম শিখবো সে বিষয়ে আমাদের বিগত পর্ব আলোচনা হয়েছে কিন্তু এই শর্ত আমি শিখি সেক্ষেত্রে আমাকে এলম উপকার দেওয়ার থেকে হওয়ার জন্য কয়েকটি শর্ত মৌলিকভাবে তিনটি শর্ত আমাদেরকে লক্ষ্য করতে হবে তার ভিতরে প্রধান শর্ত হলো এখলাস তথা নিয়তের বিশুদ্ধতা আল্লাহ তালা কোরআন একাডেমির ভিতরে বলেন আওয়াজ শৈতুর রাজিম ওয়ামা ওমিরু ইবুদুল্লাহ মুখলুসীন আলাহদ্দিন আল্লাহ শুধু ইবাদত করার নির্দেশ করেননি তিনি ইমানকে তার জন্য খাঁটি করে তারপরে ইবাদত করতে বলেছেন এখলাসের সঙ্গে ইবাদত করতে বলেছেন আমি যদি এলম শিখি আর আমার ইমানে ভেজাল থাকে অথবা আমার এখলাসে ভেজাল থাকে এখলাস বা নিষ্ঠা যদি ভেজাল থাকে সেটিও ইমানের ভেজালের অন্তর্ভুক্ত আমি যদি কোনো অসত উদ্দেশ্যে এলম শিখি আমার এলম শিখার ক্ষেত্রে আমার মূল যে উদ্দেশ্য থাকা দরকার সেটি যদি না থাকে তাহলে আমার এই এলম শিখা এবাদত বলে পরিগণিত হবে না এই এলম আমার উপকার বই আনবে না সম্মানিত তিনি ভাই এবং বোনেরা এখলাসের সঙ্গে ইলম অর্জন করার প্রসঙ্গে এই এসেছে হয়তো কেউ বলতে পারেন যে কোরআন হাদিসের এলমের মধ্যে আবার ভেজালের কি আছে এটি তো মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করে কিন্তু না হাদিসের ভিতরে রসুল্লা আকরম সালাম স্পষ্টভাবে কয়েকটি বিষয় ইঙ্গিত করেছেন তার ভিতরে একটি বিষয় হলো একটি অসত উদ্দেশ্যে আমাদের এলেম শিক্ষার সম্ভাবনা আছে সেটি হলো এই যে আমরা পার্থিব কোনো উদ্দেশ্যে ইলেম শিখতে পারি পার্থিব উদ্দেশ্য অনেক ধরনের হতে পারে তার ভিতরে এক বিশেষভাবে হাদিসে আলোচনা করা হয়েছে পার্থিব উদ্দেশ্যের ভিতরে একটি হতে পারে যে ইলম অর্জন করে আমি পয়সা কামাবো অথবা ইল অর্জন করে আমি জানি মানুষকে বলবো জাহির করবো বা হাবা করাবো এরকম আর অনেক উদ্দেশ্য হতে পারে এ সম্পর্কে রসুল আকরাম সালামের স্বাদ করেছেন যে ব্যক্তি এমন কোনো এলিম শিখলো যে এলিমটা শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য শেখা দরকার মায়াতে দুনিয়া সে ব্যক্তি দুনিয়ার কোন। তুচ্ছ লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে যদি এরম শিখে সল্লা সাল্লাহ সাল্লাম বলেন সেই ব্যক্তি লামিয়াজিদ আরাফেল জন্নাতে ইয়ানির রিহাহা আবুদাবদির বর্ণাতে তিনি সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই ব্যক্তি জান্নাতের গ্রানও পাবে না অর্থাৎ জান্নতে যাওয়া তো দূরের কথা জান্নাত থেকে এত দূরে থাকবে সে জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না যে জান্নাতের গ্রান সে পাবে আর অন্যাদেশে বর্ণিত হয়েছে জান্নাতের গ্রান অনেক দূর থেকে মানুষ পাবে কিন্তু যে ব্যক্তি এলম শিখলো অসত উদ্দেশ্যে সে ব্যক্তি কিন্তু জান্নারে গ্রাণও পাবে না অতএব আসুন এলম শেখার ক্ষেত্রে আমাদের যে নিয়ত বা ইন্টেনশন এটাকে আমরা খাঁটি করে নিই ভেজাল চিন্তায় বা বাজে চিন্তায় আমরা এলম অর্জন করার মানসিকতা থাকলে সেটা পরিহার করি অন্য হাদিসে আর্সের রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে সাবধান করছেন অসৎ উদ্দেশ্যে এলম অর্জন করার প্রসঙ্গে তিনি বলেন মানতলা বলা ইমা যে ব্যক্তি এলম অর্জন করলো কেন কয়েক অসৎ উদ্দেশ্যের নজির বা উপমা তিনি দিয়ে বলছেন লিউজারিয়া বিহিল ওলামা ইল অর্জন করলো এই যে আলেমদের সঙ্গে তিনি কি করবেন বিতর্ক করবেন আজকাল প্রবণতাটি সমাজে প্রচণ্ডভাবে দেখা দিয়েছে অনেক সাধারণ মুসলিম ভাই বোনেরা দেখা যায় কোরআন এবং হাদিসের সামান্য একটি ইলম শিখেই ওলামা একরামের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। এবং অনেক ক্ষেত্রে কোরআন এবং হাদিসের যে অংশটি তিনি শিখেন শেখার ক্ষেত্রে মৌলিকভাবে এই উদ্দেশ্যটি কাজ করে যে তিনি এটা শিখবেন কেন এটা শিখে কোন আলেমকে আটকাবেন ধরবেন দ্বিতীয়ত যে অসদ উদ্দেশ্যে এলিম শিখতে পারে সোল্লা সাল্লি সাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন যে আউ লিওমারিয়া হিসোফাহা অথবা নির্বোধ সাধারণ মানুষের মনে সংসার সন্দেহ ঢুকিয়ে দিবে কথার কথা একজন সাধারণ মানুষ একটি বিষয়ের এলিম তিনি সামান্য একটু অর্জন করলেন একটু নির্বোধ বুঝেন না এটার নিগুড় তত্ত্ব তাকে আমি সংসার সৃষ্টি করে দিলাম যে তুমি এটা শিখছ আর এর বিপরীতে এটাও হতে পারে ইচ্ছাকৃতভাবে তার এলমটাকে তুচ্ছ করার জন্য খাটো করার জন্য তাকে সংশয়ে ফেলে দেই এ উদ্দেশ্যে যদি আমি এলিম শিখি সংশয় ফেলার উদ্দেশ্যে তাহলে ক্ষেত্রে আমার এই এলিম শেখা আমার উপকার বই আনবে না বরং এটা নিন্দনীয় অথবা কেউ যদি এলিম শিখে উদ্দেশ্যে আউয়স রিফা বিহিজুহ্ন ইলে মানুষ তার দিকে মনোনিবেশ করবে এলম শিখলে মানুষ তার মুখী হবে তাকে বাহবা দিবে তাকে জিহজুর করবে তার সম্পর্কে মানুষ জানবে যে লোকটি অনেক কিছু জানে মাসা এরকম চিন্তা যেত না মানুষের দৃষ্টিকে আকর্ষণ করার জন্য বা মানুষের বাহবা পাওয়ার জন্য যদি কেউ এলম শিখে রসল্লাহ সাল্লাম বলেন আদাল আল্লাহ তাকে জাহান্নে প্রবেশ করাবেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন অতিব সময় তো ভাই বোনেরা এলম শেখার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে প্রথমত আমাদের এখলাস বা নিহতের বিশুদ্ধতা থাকতে হবে নাহলে এই এলমি বরং আমার জাহান নামে যাওয়ার কারণ হবে সম্মানিত ভাই বোনেরা আসুন এলম শিখার ক্ষেত্রে এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখি যেন আমাদের উদ্দেশ্যের অসাধুতা কখনো আমাদের এলম শিখার এই ইবাদতকে নষ্ট করে না দেয় অতএব নিহতের বিশুদ্ধতার ক্ষেত্রে যে পয়েন্টগুলো হাদিসে আসলো সেগুলোকে আবার উল্লেখ করে দিচ্ছি এক দুনিয়ার কোনো গরজে এরা এলিম শেখা না হয় এ শুধু আল্লাহর জন্য যেন হয় দুই এলিম শেখার উদ্দেশ্য যেন হয় কারোর সঙ্গে বিতর্ক করা অনেক দেখা যায়। আমরা কারোর সঙ্গে বিতর্কে লিপ্ত হলে কোনো বিষয়ে ইসলামিক বিষয়ে সে একরকম বলল আমি আরেক রকম বললাম এ যখন বিতর্কে লিপ্ত হই তখন আমি এবার এলিম অন্বেষণ করতে থাকি দলিল প্রমাণ খুঁজতে থাকি করোন হাদিসের আলোকে আমার মতের স্বপক্ষে সেক্ষেত্রে যদি এই উদ্দেশ্য থাকে যে আমি সঠিকটা আবিষ্কার করব তাহলে তো সেটা অবশ্যই প্রশংসনী কিন্তু যদি আমার সঠিকটা আবিষ্কারের উদ্দেশ্য না থাকে উদ্দেশ্য যদি থাকে এই যে সে যেহেতু এটা বলছে অথবা আমি আমার মতটাকে প্রাধান্য দিতে হবে যে কোনোভাবেই হোক আমার মতটাকে উপরে রাখতে হবে সেজন্য আমাকে দৈল ভ্রমণ বের করতে হবে এই উদ্দেশ্য যদি থাকে এটা নিন্দনীয় এটা এবং জাহার নামে যাওয়ার কারণ হবে যেটা আজকে হরোহ হচ্ছে ওলামা একরামের সঙ্গে ঝগড়া বিবাদ করার জন্য তাদের সঙ্গে বস্মা করার জন্য ইলেম শিখা এটারও নিন্দাবাদ করা হয়েছে এটাও কিন্তু আজকের সমাজে হচ্ছে কিন্তু এখানে একটা পয়েন্ট না বললেই নয় সেটি হলো এই আলেম সমাজের ভিতরে কেউ যদি আমি জানি যে তিনি নিশ্চিত ভুলের ভিতরে আসেন কোরআন এবং হাদিসের স্পষ্ট বর্ণনার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন তিনি যেখানে অবস্থান নিয়েছেন তার স্বপক্ষে বরণ হিসের কোনো বর্ণনা নেই সেক্ষেত্রে আমি অবশ্যই ওলামায়ক রামের সেই ভুলটুকুকে যথাযথ ভদ্রতা এবং পূর্ণ আদবের সাথে ধরিয়ে দিতে পারি কিন্তু যদি আমার এই এলম শিখা কোরআন হাদিসের চর্চাটা হয়ে যায় এই জন্য যে ওই আলেমকে আমি আটকাবো কেন আটকাবো কোনো কারণে প্রতি আমার রেসারেশি আছে অথবা আমি জাহির করবো যে আমি ইমাম সাহেবের চাইতে ভালো জানি আমি আলেম সাহেবের চাইতে ভালো জানি আলেম সাহেবের ভুল পর্যন্ত ধরে দিয়েছি আলেম সাহেবকে পর্যন্ত আটকাই দিয়েছি এই যদি উদ্দেশ্য থাকে সেটি আমার জাহানমান যাওয়ার কারণ হবে অতএব আসুন আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেই সঠিক করে নেই ঝগড়াঝাটি বিতর্ক অথবা মানুষের কাছে বাহবা পাব। অনেক লোক আছে মাসা আল্লাহ কিছু জানলে তিনি খুব বলে বেড়ান এই বলে বেড়ানো যদি অন্যকে জানানোর জন্য হয় কোনো অসুবিধা নেই পরাম আর যদি বাবা কোড়ানোর জন্য হয় সেটা আমাদের ক্ষতি বই আনবে তাই আসুন নিহতকে বিশুদ্ধ করে নেই তবেই আমাদের এলেমের উপকারিতা ইনশাআল্লাহ পূর্ণমাত্রা আমরা লাভ করতে পারব। এলম করার আরও কয়েকটি শর্ত আছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই শর্তগুলোকে আমরা লক্ষ্য করে চললে সে এলেম আমাদের ইনশাআল্লাহ উপকার বই আনবে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বিদিনুল্লাহ উপকৃত হতে পারব আর তার আগে আমাদেরকে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে প্রীতপর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা আপনাদের সকলকে সুস্থ রাখুন আমাদের সঙ্গে থাকার তোফিক গান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিখাত ভালো প্রবেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি بن یوسف ڈاکٹر حافظ एबीएम حسب اللہ احمد اللہ بن محمد دل پر حسین জাহাঙ্গীর عالم القراء جناری پروفشر جنو অনুসরণের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ رب العالمین প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়ে জানো কেন মณี প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছা কে মান দিয়ে চলে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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের সে আলোচনায় যেটি চলছিল ইলক্ষণ আমার জন্য উপকার বই আনবে এ বিষয়ে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা আলোচনা করছিলাম যে ইলম আমার উপকার বই আনবে ইল আমার কল্যাণ বই আনবে তখনই যদি আমি ইলম অর্জন করি এখলাসের সঙ্গে বিশুদ্ধ উদ্দেশ্যে সঠিক নিয়মে আমার উদ্দেশ্য বা ইন্টেনশন থাকবে দুটি বিষয় এক আমি ইলম অর্জন করব। আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আর দ্বিতীয় পয়েন্টই হলো আমি ইলম বর্জন করব ইলম অনুযায়ী আমল করার জন্য শুধু জানব জাহির করব এ উদ্দেশ্যে নয় অথবা কাউকে আটকাবো ঠেকাব ধরবো সে উদ্দেশ্য নয় অথবা কারোর মনে সংসার সৃষ্টি করে দেবো শুনে শিখে এ উদ্দেশ্য নয় অতএব ইলম শেখার যে মৌলিক দুটি উদ্দেশ্য মনির নিয়তের শেখা এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শেখা এই বিষয়টি লক্ষ্য রাখবো সবসময় স্মরণ রাখবো ইলম অর্জন করলে কি কী উপকারিতা হাদিসে বলা হয়েছে সে সমস্ত উপকারিতাগুলো পাওয়া আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে যেমন হাদিসের ভিতরে রসুল আকরাম সাল্লাই সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ যদি কারোর কল্যাণ চান তাহলে তাকে ইলম অর্জন করান ইলদান করেন অতএব আমরা ইলম তথা ফেখা অর্জন করব এ উদ্দেশ্যে যে আল্লাহর প্রিয় পাত্র যেন হতে পারি ইলমর্জন করলে করিম আল্লাহ বলেছেন আল্লাহর মধ্যে ভয় করেন ইলমর্জন করলে আল্লাহর ভয় আসবে সেজন্য ইলমর্জন করব ইলর্জন করার প্রসঙ্গে রসুল্লা আকরম সুল্লাহামের সাত করেছেন মানসালাক্তার ইল আলজান না যে ব্যক্তি কোনো উপায় অবলম্বন করবে ইলম শিখার জন্য যে কোনো উপায় অবলম্বন হতে পারে নিয়মিত একটি বই পড়ছেন নিয়মিত তিনি কোরআন পড়ছেন অর্থ সহকারে নিয়মিত তিনি হাদিস পড়ছেন প্রতিদিন একটা সময় করে অথবা নিয়মিত কোনো দর্শে তিনি যাচ্ছেন অথবা অনিয়মিতই হোক না কেন কোনো এলম শেখার জন্য কোন উপায় যদি অবলম্বন করে তাহলে এই যে পা বাড়ালেন তিনি এর জন্য আল্লাহ পাকসবাহানা তারা তাকে জান্নাতে যা সহজ করে দেবে এ সকল হাদিসে যে সমস্ত এবং কোরআনে যে সমস্ত উপকারিতে বর্ণিত হয়েছে এগুলো অর্জন করা এবং এলম অনুযায়ী আমল করা সর্বোপরি শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা এলিম শিখবেন শাল্লাহ তবে আমার এলিম আমার জন্য উপকার বই আনবে অনেক লোক এলিম শিখেছে কিন্তু তাদের এল উপকার বই আনেনি বহু মানুষ আছে যারা এলিম শিখবে কিন্তু তাদের ইল অনেক ইলম থাকা সত্ত্বেও সেই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না এই শর্তগুলো তাদের মধ্যে না থাকার কারণে তারা সোল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের করেছেন জাহান্ন আল্লাহ তালা সর্বপ্রথম তিন ব্যক্তিকে দেবেন এর ভিতরে ওই আলেমও থাকবে যে আলেম ইলম শিখেছেন হয়তো অন্য কেউ নসিংহত করেছেন এলমনুজায়ী কিন্তু নিজে তার সে এল মনুজায়ী আমল করেন অতএব এল মনুজায় যদি আমলের উদ্দেশ্য আমার না থাকে বা ইলমনুজায় আমি আমল না করি তাহলে সেক্ষেত্রে হিতি বিপরীত হয়ে আমার ঝার নামে যাওয়ার কারণ হতে পারে আসুন এবার আমরা ইলম অর্জনের দ্বিতীয় যে শর্ত বা দ্বিতীয় যে পয়েন্ট সেটাতে চলে যাই ইলম অর্জন করার জন্য আমাকে যেটি করতে হবে সেটি হলো প্রচুর পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে আমরা মনে করি ইলম অর্জন বিনা কষ্টে হয়ে যায় না ভাই ইলম অর্জন বিনা কষ্টে হয় না পৃথিবীর সব কিছু অর্জনের জন্য কষ্ট করতে হয় ইলম অর্জনের জন্য দিনই নলেজ অর্জনের জন্য আমাদেরকে অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত মনসংযোগ দিতে হয় তবেই আমরা সঠিকভাবে ইলম শিখতে পাই আল্লাহ রসুল সাল্লু আসাল্লামের সাহবা ইকরাম ইল শেখার জন্য এত কষ্ট করেছেন আবু হুরাই রাদি আল্লাহ কালান ইলম অর্জনের জন্য ইমান আনার পর থেকে রসুল্লাহ সাল্লামের মৃত্যু পর্যন্ত মাত্র তিন বছর সামান্য কিছুদিন সময় তিনি পেয়েছেন এই সময়টুকু তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সান্নিধ্য ছেড়ে কোথাও যেতেন না নিজের রুজি রোজগারের জন্যও যেতেন না পেলে কিছু খেতে না পেলে পড়ে থাকতেন ক্ষুদায় কখনও কখনো বেহুশ পর্যন্ত হয়ে গেছেন কিন্তু দরবার ছাড়েননি আল্লাহ রসুলসল্লা সাল্লামের উদ্দেশ্য ছিল শুধুমাত্র তার মুখ থেকে যে সমস্ত এলম আসবে এই সমস্ত এলমগুলো অর্জন করা প্রিয় তিনি ভাইরা অতএব ইলম অর্জন করার জন্য প্রচুর সাধনা করতে হবে ইলম অর্জনের জন্য যদি আমি সময় ব্যয় করে যদি শেখার চেষ্টা করি তবেই আমার ইলম অর্জিত হবে আমি যদি চাই যে এমনি আমার এলম এসে যাবে আমার কাছে এটা সম্ভব নয় অতএব ইলম অর্জনের জন্য দ্বিতীয় শর্ত হলো সাধনা করা চেষ্টা করেন কী সাধনা করব। কি চেষ্টা করব অনেকগুলো উপায় হতে পারে উপমাস্বরূপ আমরা দু তিনটি উল্লেখ করতে পারি এক ইল অর্জন করার জন্য স্যাটেলাইট চ্যানেলগুলোতে যে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা হয় যেখান থেকে আমার ইলম অর্জন হয় সে আলোচনাগুলো শোনার জন্য আমি সময় বের করা অর্থাৎ এই আলোচনাগুলো আমি শুনব এ টাইমে আমার অন্য কাজ থাকলেও আমি সেই কাজ বাদ দিয়ে ওই সময় সূচি অনুযায়ী ওই টাইমটাতে আমি বসবো শুধু এই কাজের জন্য অন্য কিছু থেকে প্রাধান্য দিয়ে হলেও আমি এটাকে প্রাধান্য দেব অন্য কিছুকে বাদ দিয়ে হলে আমি এটাকে প্রাধান্য দেব এক দ্বিতীয়ত এলম শেখার জন্য কোরআন এবং হাদিস এর পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে রচিত সিরাত অথবা মাসাইল তথা ফেখার বই অথবা অন্য কোন বই বিশুদ্ধ হাদিস এবং কোরআনকারি আলোকে রচিত এগুলো আমার কাছে থাকবে আমি নিয়মিত সেগুলো পড়ব প্রতিদিন একটা সময় হয়তো বের করে নিতে পারি অথবা আমার যেভাবে সুযোগ সুবিধা হয় সেভাবে আমি এটা সময় বের করে নিতে পারি যে আমি এতটুকু পড়ব এই যে একটি চেষ্টা করলাম এই যে একটা শ্রম দিলাম এই যে একটা পরিশ্রম করে একটা টাইম বের করলাম এবং এই টাইমে আমি এই কাজের অন্য কোনো কাজ করব না বিশেষ কোনো অসুবিধা না হলে অথবা এলিমের কোনো দর্শ কোনো আলেম দিয়ে থাকেন কোরআন সন্ন্যার আলোকে সঠিকভাবে সেই দর্শে আমি গ্রহণ করব সেই ক্লাসে আমি গ্রহণ করব সেই জন্য আমাকে চেষ্টা কোশিস মেহনত করা যত কষ্ট হবে কেন এইভাবে যদি আমরা প্রচেষ্টা এবং মেহনত চালাতে থাকি এই আল্লাহ আমাদের জন্য এলম শিখা অনেক সহজ হবে পুরানিকিমী আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন আর ইন্দল আল্লাহর অঙ্গীকার আল্লাহ মিথ্যা কোন অঙ্গীকার আল্লাহ করেন না করেন না ফিনা অঙ্গীকার যারা আমার পথে চেষ্টা করবে কোশিস করবে মেহনত করবে তাদেরকে অবশ্যই অবশ্যই আমার পথ আমি দেখিয়ে দেব অতএব এলিম শিখা এটা নিঃসন্দেহে ইবাদত এটি নিঃসন্দেহে আল্লাহর পথ এলিম শিখার জন্য যিনি বের হলেন তাকে আল্লাহর রাস্তায় বলা হয়েছে আর আল্লাহ তালে আয়াতের ভিতরে বলেন যারা আমার পথে এসে চেষ্টা করবে মেহনত করবে কোশেস করবে তাকে আমি আমার পথ দেখিয়ে দেব এলিমের পথ আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ যদি আমরা তার জন্য কোশিস এবং মেহনত সেভাবে করি অতএব দায় সারাভাবে অমনোযোগী হয়ে যদি আমরা এলিম শিখি তো সে এলম আমার উপকার বয়ে আনবে না আমাকে সিরিয়াসনেস সহকারে অত্যন্ত গুরুত্ব সহকারে পূর্ণ মনসংযোগ দিয়ে সময় বের করে আমার অন্য সমস্ত সমস্যাকে উপেক্ষা করে ইলম অর্জন করার চেষ্টা করতে হবে তবে ইশা আল্লাহ ইল আমাদের উপকার হয়ে সম্মানিত সুদী মণ্ডলী আল্লাপাক সুবহ তালা ইলম অর্জনের জন্য আমাদেরকে আরও একটি পদ্ধতি বাতলেছেন সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করা যেন আমাদের ইলম আল্লাহ তালা দান করে আমরা এ সঙ্গে সঠিক নিয়তে শেখার জন্য করণং হাদিসের ওয়াদাগুলোর লাভ করার জন্য পুরস্কারগুলো লাভ করার জন্য সর্বোপরি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এলিম শিখবো এলিম শেখার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করব শ্রম দেব সময় বের করবো নিয়মতান্ত্রিকতা বজায় রাখবো এই জিনিসটা করব। এলিম শেখার ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রসল সাল্লাম বলেছেন খায়রুল আহম আল আদুআনকাল সবচেয়ে উত্তম আমল হলো ওই আমল যে আমলটা মানুষ কন্টিনিউ করতে পারে হোক না সে আমলটা পরিমাণে কম অতএব অন্য আহব্বুল্লা আমার আল্লাহ কাছে প্রিয় আমল হলো ওটি যে আমলটি মানুষ কন্টিনিউ করে সব সময় করে হোক না সেটা অল্প অতএব আপনি একদিনে অনেক কিছু শিখে ফেলবেন এই সুযোগ আপনার না হলে আপনি নিয়মিত অল্প অল্প করে শিখুন এবং শেখার যে তিনটি পদ্ধতি আমরা বাতলেছি এগুলো আপনি অবলম্বন করুন লিখে রাখুন কোনো প্রশ্ন আপনার করার থাকে আপনি নিয়মিত বই পুস্তক পড়ুন ধারাবাহিকভাবে এবং দর্শা আসা যা করুন ধারাবাহিকভাবে হোক না অল্প হোক না করে কিন্তু নিয়মতান্ত্রিকতা বজায় রাখুন ইশা আল্লাহ বই আনবে তৃতীয় যে কথা আমরা আলোচনা করছিলাম সেটি হল আল্লাহর কাছে দোয়া করা রসুল্লাহ সাল্লা সালামকে আল্লাহ তালা করেন কিন্তু দিয়েছেন কীভাবে দোয়া করবে দোয়া করবে এইভাবে পরব বেশি দিনে নিজের ভাষায় বলতে পারি হে আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন আমার ইলমকে বৃদ্ধি করে দিন এই দোয়া আল্লাহ কাছে করা রসুল্লা সাল্লিয় সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে তিনি এলম বৃদ্ধির জন্য দোয়া করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহ ফাকবাদের কাছে আল্লাহ ফাহনি আল্লা আল্লাহ আমাকে যা আপনি শিখিয়েছেন আপনি শিখিয়েছেন যা আপনি শিখিয়েছেন সেই অনুযায়ী সেটা থেকে আমাকে উপকৃত হওয়ার তোফিক দান করেন এরপর দোয়া করেছেন ও আল্লিমনি মায়ান ফাহনি আমাকে ওই এলএমটাই শিখান যে এলেমটি আমার উপকার বই আনবে এবং তিনি দোয়া করেছেন ওয়ার জকিমা আর আমাকে ইলম দান করুন তাহলে এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম রসুলাল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে ইল চাইতেন ইলমের প্রার্থনা এবং এল বৃদ্ধির দোয়া করতেন অথবা আমরা এলম বৃদ্ধির জন্য দোয়া করবো এটা আল্লাহর নির্দেশ এরা রসুল আকরাম সাল্লি সাল্লামও করেছেন এবং আমাদের পূর্বসরী সালহে সারেহীন তথা ইসলামের প্রথম যুগের মনীষীগণ তারা সকলেই ইলম হাসিলের জন্য আল্লাহ সুভাঙে তারা কাছে দোয়া করতেন আমরা দোয়া করব ইনশা আল্লাহ মনকে ছোটো রেখে নিজের উদ্দেশ্যকে সৎ করে আল্লাহর কাছে দোয়া চেয়ে যদি আমরা পরিশ্রম করি মেহনত করি কোশিস করি এলম হাসিলের সকল সঠিক পদ্ধতিগুলোকে অবলম্বন করি ইংশা আল্লাহ আমি একজন আদর্শ মুসলিম হতে পার ইনশা আল্লাহ আমার এলম আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইংশা আল্লাহ আমার এই এলম আমার প্রত্যেকটি আমলকে বিশুদ্ধ করতে সহায়তা করবে আমার এই আমার ভিতরে হাসিয়ার তথা আল্লা তার ভয় যেটি এলমের মূল উপকারিতা সেটি আমার ভিতরে আনতে সাহায্য করবে আমার এই এলম আমার ইমানকে সুদৃঢ় করবে আমার এই এলম আমার ইমানের মূল চালিকা শক্তি হয়ে যাবে আমার এই এলম আমাকে জাহান্নামি কর্মকাণ্ড থেকে রক্ষা করবে বাচাবেন সে আল্লাহ শর্ত হলো এলমের সমস্ত শর্তগুলোকে আদায় করা অতএব আসুন এলমের উপকারিতা পাওয়ার জন্য এই সকল শর্তগুলোকে আমরা খুব ভালোভাবে রপ্ত করি খুব ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করি ইনশা আল্লাহদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে বঞ্চিত করবেন না মাহরম করবেন না আমরা অবশ্যই উপকৃত হব আল্লাহ তালার কাছে কামনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে খ্লাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে সৎ উদ্দেশ্যে এলিম অর্জন করার তৌফিক দান করেন পরিশ্রম করার তৌফিক দান করেন কন্টিনিউ নিয়মিত এলিমের জন্য আমাকে সময় বের করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ কায়মন বাক্যে এবং পূর্ণ মনোসংযোগ সহকারে সিরিয়াসনেস সহকারে এলম শেখার তৌফিক দান করেন আমি যেন একজন কোরআনম হাদিসের শিক্ষার্থী হিসাবে সারা জীবন থাকতে পারি কারণ কোরআন আং হাদিসের শিক্ষার্থী যিনি হন তার সম্পর্ক হাদিস স্পষ্ট বলা আছে। তার জন্য তিনি যখন বের হন ফের তারা তাদের ডানাসমূহ বিছিয়ে দেয় তাদের সম্মানার্থে অর্থাৎ তাদের প্রতি অবনত হয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন তাদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে তাদের জন্য সমুদ্রের পানির নিচে থাকা মাশরা পর্যন্ত দোয়া করে তাদের জন্য আসমান জমিনের সকলে ইস্তেকফার করে অতিবাসন ইল মর্জনের সারা জীবন আমি কোরআন এবং হাদিসের শিক্ষার্থী হয়ে থাকি সারা যেমন আমি তালেবুল ইলেম হয়ে থাকি তাহলে ইনশাল্লাহ এই মর্যাদাগুলো আমি ইনশাআলা পেতে পারি তবে তালেব ইলম হওয়ার জন্য একদিন যাই কিছু শিখলাম এটা যথেষ্ট নয় আমাকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীর যে দায়িত্ব সেটা রক্ষা করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো শোনা হলো সেগুলোর আমূল তোফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের সকলের কল্যাণ সুস্থতা এবং সার্বিক হলৌকিক প্রলৌকিক উপকারিতা সার্বিকভাবে আল্লাহ তালা আমাদেরকে দান করুন এই কামনা করে আজকের মতো এই পর্বে বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে আবারও কোনো পর্বে একত্রিত হতফিক দান করুন এই আহ্বান রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড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 पीस निश्चय लिप्त है आल्ला के हराम कर दिन जहां नाम अवधारित कर दें शहीद रोबार मंगलवार और शुक्रवार रत एगारोट्रचार सकाल दस टाय बांगल